إلى الله بإذنه منيرا. أما بعد يقول সম্মান আমরা শুক্র উজার হচ্ছি শুক্রিয়া আদায় করছি যার বিশেষ মেহরবানিতে মহা অনুগ্রহের কারণে আমরা এ ধরনের একটি দিনী মজলিস একত্রিত হওয়ার সুযোগ লাভ করতে পেরেছি আমরা এটি আলোচনা করেছি সেটি হচ্ছে হেদায়ত আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারব না কেবল তারাই বুঝতে পারবে যে যারা হেদায়ত থেকে মাহারুম তারাই উপলব্ধি করতে পারবে যে আসলে হৃদায়তের মূল্য কতটুকু যেমন বলা হয়ে থাকে যে অসুস্থ ব্যক্তি মূল্যায়ন করতে পারে যে আসলে সুস্থতা কত গুরুত্বপূর্ণ এবং সুস্থতার কত মূল্য রয়েছে তো আমরা আসলে অনেকেই হৃদায়তের উপর আছি বলেই হেদায়তের যে কি বিশাল মূল্য রয়েছে সেটাকে আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না এই জন্য মূল্যটা আমাদেরকে উপলব্ধি করার জন্য हिदायत एज थे महरू हो गृश्यलोचना दीर्घ दिन तरह एक दीर्घ आलोचना चले आसते इन नाम विभिन्न दलदल जो सृष्टि हिदायत वंचित है ठीक आकटी दल आलोचना करके माहरुमारेदायत कर एक ही अवस्था होत एक ही अवस्था थतम जब मस्जिद इमाम सहेबी एरक करें दरकार तला करें কারণ ইরাম সাহেব কোরআন হাদিস পরে হেদায়ত লাভ করতে পারেনি আপনি বুঝতেছেন আপনি আল্লাহ তার কাছে আমাদের আলোচনার মধ্যে যে সেই কতদূর থেকে এসে ফারসি থেকে এসে সালমান ফারসি ইসলাম গ্রহণ করে হেদায়ত লাভ করে রাসুল উল্লা কাছে হয়েছেন যে সালমান এরা লাভ করতে পারেনি হে থেকে মাহরুম হয়ে গিয়েছে এই আলোটি তো তারা মানে পায়নি আর এই আলো পাবে না সত্যি কথা হচ্ছে এবং গোটা পৃথিবী তাদের কাছে যতই আলোকিত হোক না কেন এটা বড় ধরনের অন্ধকার এখানে তারা কোন রাস্তা দেখতে পাবে না এখানে তাদের জন্য কোনো পথ নেই যে পথ দিয়ে তারা অতিক্রম করতে পারে সকল পথেই তাদের জন্য অন্ধকার তো এই আমরা এখানে এই আলোচনাগুলো নিয়ে এসেছি হৃদায়তের মূলত গুরুত্ব অপরিসীম এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আর এর জন্য মূলত আল্লাহ হাব্বুল আলমিনের কাছে चेष्टा करते ही हिदायत लाभ कर हिदायत है हिदायत लाभ कर हिदायत लाभ करारिदायतर टीके थाइप हिदायत, था हिदायत आलो देखते पे पथ देखते पे पथ कतु टीके थे नारे गोने गो रास्त बाके साथ एक साथ बिले प्राण तो अनेक কোন প্ল্যানি সত্য কথা হচ্ছে সে উদাহিত লাভ করলেও কোন মানে কোন দাম নেই কোন মূল্য নেই কারণ এই নতিজা হচ্ছে মূলত লাস্টে নতিজা হচ্ছে রেজাল্ট হচ্ছে লাস্টে যেহেতু লাস্ট শেষ যদি খারাপ হয়ে যায় তাহলে আর এই মানে শুরুতে যদি ভালো হয়তের উপর টিকে থাকার জন্য আমাদের সহযোগী আরেকটি বিষয় হচ্ছে হেদায়তের উপর টিকে থাকার এটি আরো বেশি গুরুত্বপূর্ণ মানে হৃদায়ত লাভ করা এবং হেদায়তের উপর টিকে থাকার উপরন্ত আরেকটি বিষয় রয়েছে সেটা হলো মানে আপনি যে হৃদয়ত পাচ্ছেন সেই হৃদয়তের উপর অন্য কেউ আপনি কি করতে হবে আহ্বান করতে হবে এটাও আপনার আর আমার কোনো কাজ নেই এটাও আপনার হৃদায়তের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা এই হৃদায়তের দিকে এই যে জ্ঞান এই যে হক এই যে সত্য এই যে মানে ভালো কথাগুলো আপনি জানতে পেরেছেন এগুলোর দিকে আপনাকে অবশ্যই মানুষদেরকে আহ্বান করতে হবে মানুষদেরকে ডেকে আনতে হবে সেটা হচ্ছে প্রথম দিক যেটি সেটি হলো ইমান এর ঘোষণা দেয়া কারণ ইমান ব্যতীত দুনিয়ার কোন মূল্য নেই ইমান ব্যতীত দুনিয়ার কোন মূল্য নেই এই জন্য কোনো ব্যক্তি যদি ইমান না এনে পৃথিবীতে সমস্ত এক করে এতে তার কেমতদিন কোনো ধরনের ব্যালেন্স হবে না আল্লাহ আবুল আলমীর কাছে কোনো ধরনের জমা থাকবে না কোন আমল তার জন্য জমা থাকবে আল্লাহ রবুল আলহামের কাছে মানে তার প্রতি জন্ম থাকবে না কেন এর কারণ হচ্ছে প্রত্যেকটি নেকামলের জন্য সত্য হচ্ছে এই নেমের সাথে ইমান কি যুক্ত হতে হবে প্রত্যেকটি নেকামলের হচ্ছে এর সাথে ইমান থাকতে হবে যদি ইমান না থাকে তাহলে সেটা আল্লাহ আব্বুল আলমের কাছে হিসেবে হবে না এর কারণ কি হচ্ছে আল্লাহ আব্দুল আলমের হক নষ্ট করে আর দুনিয়ার হক আপনি কি করতে পারেন না প্রতিষ্ঠা করতে পারেন না हक समस्तर मध्य अंतिहिता आल्लाबी हक नष्ट करो मर्यादा देना इमान पर सब चे गुरुत्वपूर्ण जी उपाय गुरुत्वपूर्ण जो पथ से अर्थगत इन्हें आलोचना कर আল্লাহ হাবুল আলমিনের কাছে প্রত্যাবর্তিত হবা তবা করা তবায় গুরুত্ব আমরা অনেকে জানি যদি আল্লাহ হাবুল আলমিনের কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ হাবুল আলমিন মূলত ইমানি দিতে সফলতার মানদণ্ড হিসেবে তবাকে ঘোষণা করেছেন তুমি তোমরা আল্লাহ আব্দুল আলহামিনের কাছে তবা কো সবাই মিলে তোমার গুরুত্ব হচ্ছে অপরিসীম তবা হলো আল্লাহ আব্বুল কাছে প্রত্যাবর্তিত হয়ে আসা ফিরে আসা এই তবাকে অনেকে অনেক ভাবে মানে নিয়েছে বিভাগে তবাকে একটা নতুন আবিষ্কার করেছে তবা সে হচ্ছে তবা দেখেন যে শীতের সময় আসছে ও আজ মাহফিলা দেখবেন তবা করার একটা অন্য পদ্ধতিতে যে পদ্ধতিটা আসলে উল্লাহম আমাদেরকে শিখাননি এমন পদ্ধতিতে তবা করান সেটা হলো একজন একটা ইমাম সাহেব পাগড়ি অথবা একটা কাপড় দেবেন একটা গামছা দেবেন আর সবাই এই গামছা বারে রাখবে তারপরে তো এইটা বাংলা বলে না হুজুরে করে বাংলাদেশ আমাদেরকে এইভাবে তবা কি করেছে যে বাংলা বললে এটা বেশি হতো না বাঙালিটা বুঝতেছে কি বলতেছে এটা উর্দুত বলে আমি জানি না এটা ইসলামের সাথে তবার সাথে এই কাজের সাথে কোনো সম্পর্ক নেই এটা চরম বিদাহ এবং এর মাধ্যমে এরকম ঘোষণা নেই মূল্য হবে কিনা মূল্য নেই হ্যাঁ আল্লাহ হাব্বুল আলমিনের কাছে ওই তো বন্ধু রয়েছে যেন কি তবা করেছে তবা করার পরে আবার ফিরে গোনা শুরু করে দিয়েছে আবার তবা করেছে সে বিরক্ত না হয় সে বিরক্ত হওয়া পর্যন্ত আল্লাহ তারা এই তবা কবুল করবেন কিন্তু এই বেদাটি তহবা মানে যদি কামড় পর্যন্ত কোনলা তবা এভাবে করার কোন সুযোগ আরেকটি তবা আছে সেটা হলো যখন তবা কবুল হয় না তখন দেখবেন মৃত্যুর মানে ডাক্তার খারাপ কাজ করার সুযোগ দেয় বাবা কাজ করার সুযোগ দেয় এখন এই তবার মধ্যে কোন মর্যাদা নেই এই তবার কোন উদ্দেশ্য নেই এটা উদ্দেশ্যহীন তবা এবং এটা তবা নয় এই কোনো ফায়দা নেই এই জন্য খেয়াল রাখতে আমাদেরকে তবা করার অর্থ হচ্ছে সত্যিকার অর্থে গুনা থেকে নিজেকে দূরে সরিয়ে আল্লাহ হিসেবে আপনি আল্লাহ হাব্বুল আলমিনের বাদতকে পালন করার জন্য চেষ্টা করবেন সেটা হচ্ছে সত্যিকার তবা আল্লাহ ইবাদত বাদ দিয়ে মানে যখন গুনা করার ক্ষমতা শেষ হয়ে গিয়েছে তখন যদি তিনি মনে করেন আমি এখন তবা করলাম তাহলে এটি আসলে সত্যিকার তবা নয় এবং আল্লাহ আব্দুল আলমের কাছে ফিরে আল্লাহর আল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা না মানুষ ঘুরে তারা অনেক সময় নির মনে করে যে মনে হয় আল্লাহ তার কাছে আর তবাক আমার সুযোগ নেই আপনারা জানেন এক লোকের ঘটনা আলিমের কাছে এসে বললো যে আমি তো শেষ জগন্যিস তাকে হত্যা করে এক জায়গায় গিয়ে দেখলো যে এক লোক তাকে জিজ্ঞেস করলো যে আমি তবা করতে চাই তখন বলি যে হ্যাঁ তুমি খানে আছে ভালো অমুক আমি আছে সেখানে যাও তাকে পর দেখিয়ে দিল প্রতি গিয়ে মারা গিয়েছে তার তো কমল হয়ে গেছে দেখে সমস্ত পাগল হতে পারে দিন মনে হয় যেন একসভায় আমাকে টেলিফোন করে এমন কষ্ট দিচ্ছে প্রতিদিন আমি কি বলবো কোন দেখতে পাচ্ছি না তো কাজ কি চল করে অন্তর উপর মোহন মেরে দিয়েছে এই আয়াত তার মাথার মধ্যে ঢুকে গিয়েছে এখন মেন্টাল প্রবলেম হয়ে গেছে ভয়ঙ্কর এখন প্রতিদিন এই প্রশ্ন প্রতিদিন এই প্রশ্ন মানে এখানে আসার পরে একবার প্রশ্ন করেছে এখন তো মোবাইলই করেছি মনে হয় প্রশ্ন আরেকবার করেছে এটাই প্রশ্ন যে মোহর মনে দিয়েছে কিনা হতাশা মানুষের মানুষের মেন্টাল সমস্যার সৃষ্টি করে এবং হেদায়তিয়ে নিয়ে যায় হতাশা জীবনে আসতে পারে না হেদায়ত প্রাপ্ত ব্যক্তি কখনো আল্লাহ রহমদ থেকে নীলাশ হওয়ার কোন সুযোগ নেই কারণ আল্লাহর সাথে আপনার যত মিশিয়ে আস্থা থাকবে শেখা থাকবে তত মিশিয়ে আপনি সাহস আমার মধ্যে সাহস পাবেন ঠিক না আর যত বেশি নেই কারণ এইবার লোকের এই জ্ঞান নেই ক্ষমতা তো একমাত্র কার আর না কুঙ্গি যেমনি আমার তোর মধ্যে ঘোষণা করেছেন সমস্ত পাওয়ার কুঙ্গোচ্ছাব পাওয়ার সমস্ত পাওয়ার একমাত্র আল্লাহ তার জন্য সুতরাং তার কোন ক্ষমতা নেই আল্লাহর সাথে যাদের সম্পর্ক নিভিড় তারা এভাবে মানে কি করতে পারবে জিনিসগুলো হতাশা হইবে না গুনার তার মধ্যে হতাশা কাজ করবে না এই আল্লাহ তারা সাহস যে আমি তো সব তোমাদের ক্ষমা করে দেবো আছে সমস্ত গুণা আল্লাহ তারা ক্ষমা করে দেবেন বলছে সমস্ত গুণা ক্ষমা করে দেবে বলছেন আমাকে ভাই তাহলে কি কবিরা গুনা ক্ষমা করে দেবেন কিরা আর এক বলা কারণ আল্লাহা তো বা তার পূর্ববর্তী যতগুলো গুলো আছে সব মিথি মিশে আর কিচ্ছু থাকে না গুহ থেকে যে ব্যক্তি তবা করলো সে ব্যক্তির মতো লাগান একদিন বসে আছি বলতে আমি সত্তর বার পর্যন্ত বললাম সাল্লাহ ইসলাম বলতেছে আল্লা এবং তার কাছে তার কি না তারপরে যদি সপ্তাহবার পর্যন্ত আমরা কি আমরা একবারে তবা করি পুরো দিনের মধ্যে একবার আমরা তবা করি না তবা ভিঝা তিহা একটা ইবাদতাই ইবাদত মূলক আবার প্রশ্ন করতেছিল যে মহমাদ আমরা আদা করলাম আল্লাহ শুক্রিয়া করলামের বিষয় নয় শুক্র কাজ নয় হচ্ছে আপনি আল্লাহ রাহিনের কাছে ক্ষমা চাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আমাদের মনে করেন যেটা মানে আমি গুণা করছি তবা করলে ইস্তেফার করবো না যদি তাই রসুল্লাহ ইসলাম ইস্তেপার করতেন না ওই রসুলাম দিনে সত্তর বার একশো বার পর্যন্ত ইস্তেফার করতেন এই জন্য আমাদেরকে হেদায় করতে আসতে হলে যে করতে হবে সেটা হচ্ছে তবা করতে হবে হেদায়ত দ্বিতীয় নম্বর যে দিকটি সেটি হলো ইসলাম যে পথ আমাদের হৃদায়তের দিকে শিখিয়ে দিয়েছেন সেটা হল জ্ঞান লাভ করতে হবে কারণ আলু না থাকলে অন্ধকার চিনা যায় না যতক্ষণ পর্যন্ত তখন মূলত কোনোভাবেই আপনি বাড়তি অন্ধকার কে কি করবে চিহ্নিত করতে পারবেন না আর এই জন্য খুব কম সংখ্যক লোকেই মানে আলিম সারা আল্লাহ আব্দুল আলমের লাভ করতে পেরেছি সম্ভব না আল্লাহ তারা আল্লাহ আল্লাহ সম্পর্কে তাহলে কোন ব্যক্তি আল্লাহ আবাহ তোমার ভয় করতে পারবে না আরম ক্লাস পাশ করতে হবে এইটা বুঝতে আলিম ক্লাস পাশ করলে আলেম না। এই আলমের অর্থ হচ্ছে কোরআন এবং আদিচের জ্ঞান লাভ করা আপনি জীবনেই কোরআন এবং আদিজের জ্ঞান লাভ না কেন এই জন্য সর্বরা যে মাদ্রাসায় ভর্তি হবে মাদ্রাসা বাস করি সে আলম হবে না এটি হতে পারে না আলো দেয়নি তার জন্য আসলে আর কোনো আলো নেই সমস্ত লাগালো কিন্তু আল্লাহ তারা দিবিস আলো না দেয় আর কোনো আলো তার কাজে আসবে না কোনো আলো কাজে আসবে না এই জন্য হৃদায়তের মূল যাকে আল্লাহ সুবান হবে তারা দেননি সেই মূলত কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই সে রায়তের এই পথে আসতে পারবে না আমাদের কি এদায়তের জ্ঞান নিতে হবে দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে জ্ঞান জ্ঞান রাজ্যমূলক সন্তান অন্যথায় তার পদক্ষেপের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করে নিয়ে যাবে पथ भातान कारण मतर मतलब तो शयतान कई प्रजेक्ट कर आधुरी बुजल शान आगे बुद्धिमाटा मध्य नहीं आसते মানে আগে শান্কেট দিয়ে এই উন্নতকে পাথর সেখানে গিয়ে আপনি কতগুলো ফুল দিয়ে আসেন আপনি নিজে যাওয়াটা আসলে কিভাবে শির করেন আপনি সবাই কাজের কোন গান शानी नजे बेदात शयान और प्रजेक्ट मान बेस लाभ जनक शैतान जो मध्यम सर्वप्रथम मानी मुसलिम उम्मार मध्य बड़े বিবেক সৃষ্টি করতে পেরেছে মুসলমানদেরকে বিভিন্ন দলের উপদলে বিভক্ত করতে পেরেছে সকল ইসলাম ফতার মধ্যে উল্লেখ করেন যে এবং সাহাবাই কেমের অনুষ্ঠানে যারা ছিলেন এরা সবাই ইসলাম ইমাম যে ডাওয়িশনে কাজ করেছেন দাওয়াতের কাজ করেছেন এটা মূলত প্রসিদ্ধ পাঁচটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল একটা হচ্ছে আলহারামানা একটা হচ্ছে কি আল হারামান শহর হচ্ছে পাঁচটি এখন আসেন একটি একটি করে দেখি সেখানে ইসলাম বলতে শুধুমাত্র আল্লাহ সুবাহ তারা মুদিনাকে হাজার করেছে বেদাত থেকে এই জন্য মুদিনাতে বেদাত নেই এবং বেদাতা থেকে কোনো দাঁত বের হয়নি আবার হেফাজত করেছে সোননাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান যেখান থেকে আসলে দাঁত পৃথিবীতে হয়নি বের হয়নি কারণ রসুল ইমান প্রত্যাবর্তিত হয়ে আসবে আবার মদিনার দিকে যেমনিভাবে সাত বর থেকে গর্ত থেকে বের হয় বিভিন্ন স্থানে বিচরণ করে আবার গর্তে ফিরে আসবে ঠিক এভাবে ইমান এখান থেকে বলা হয়েছে আবার এখানে ফিরে আসবো অর্থাৎ ক্যামত পর্যন্ত ইমান যদি বাকি থাকে তাহলে কোথায় পাওয়া যাবে মোদিনায় পাওয়া যাবে এই জন্য রসমুল্লাহ ক্যামত উদ্দিন যে সমস্ত কারণের উন্মাদকে সুপারিশ করবেন এর মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন বসবাস করা এবং যদি সম্ভব হয় সেখানে মৃত্যুবরণ করা কাল যদি সম্ভব হয় রোদিনাতে মৃত্যুবরণ তাহলে সেজন্য করতে পারে করে আবার যারা মদিনাতে গিয়ে গাড়ি নিচে যাবে তাহলে বলছে যা এটা এটা হলো আল্লাহ তারা কাছে আর সেখানে বাস করেন তাহলে আপনার জন্য হয়তো আল্লাহ তারা আছেন যে মুরদিরাই মানে বছরের পর বছর থাকার পরে দেশে সেবার আগে গেছে অনেক লোক এখনো আমার তিন চার জনের নাম বলতে দেশে এসে মারা গিয়েছে মধুরা মারা যায়নি এবং তার মৃত্যুটা এমন হয়েছে যে মানে সে ঘরে মধ্যে ডুবতে ছিল তখন মারা গিয়েছে ঘরে ডুবতে পারে নাই মধ্যে ডুবতে পারে নাই সিলেটের খুবই কাছের মানুষ ছিল ঘরে মানে ঘরে ডুবতে পারে নাই ডুবতেছে এমন সব মারা গেছে মদিরা থেকে এসে তো এই এই মৃত্যু কিন্তু আল্লাহ কাছে যাইতে হবে এটা আপনার গাড়ি নিচে পড়ে মারা চলবে না গাড়ি মারা গেলে চলবে না আমি যেটা মেটেছিলাম হলো এখানে ভেদায়তকে ভারণ করার জন্য শৈতানের যে লাভজনক প্রজেক্ট সেটা হচ্ছে বেদাত আর এই বেদাতটা পরশী ওই জন্য হয়েছে যে আমাদেরকে শয়তান পেয়েছে আমরা জাহেল বেদাতটা কেন সহজ হয়েছে বেদাতটা কেন এই প্রজেক্টের শৈতানের কেউ লাভজনক হয়েছে যেহেতু আমাদেরকে পেয়েছে আমরা জাহেল যেহেতু আমাদের আলিম আমাদেরকে পেয়েছে আমরা মূর্খ এরা শৈতান ইচ্ছেও তো অঞ্জানরাকে দিবি ব্যাপারে যে আর দেখানে কাছে শেখান ব্যাপারে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে দিয়েছে যেগুলো ইসলাম তাই বলতেছেন শুধু মোদিরাতে এই কাজটুকু শেতান করতে পারে নাই এক কারণ হচ্ছে আল্লাহ সুবেন একজন লোক দ্বারক আছে যার কারণে এখানে বেদাত তা জানার আগে নেই ইসলাম বলেন সর্বপ্রথম যে বেদাত বের হয় সর্বপ্রথম যে বেদাতটা বের হয়ে থাকে সেটা কাদের তো আমরা আলোচনা করেছিলাম আজকে যারা এই মাতুন করতেছে মিছিল করতেছে এরাই মূলত হোসেন সেদিন গাদ দারি করেছে এরাই হত হত্যাকারী কারণ তাকে হত্যা করে না করছে কিরা गुण माथुम कर फिर कदा आलोचना कर मूलत सम्पूर्ण जहां तैयारी এবং শানিমার মধ্যে মানে ঢুকাতে পেরেছে যে ইমান থেকে আমল কে ভিন্ন করে দিয়েছে শান্ত যে আল্লাহ না কিমান এবং আমল কি ভিন্ন করেছেন শানের এই বুদ্ধি দিয়ে শান কি করেছে আইন থেকে বঞ্চিত করে দিয়েছে তখন একদল লোক বলছে না ইমানের জন্য কোন দরকার নেই ইমান আর যত খারাপ কাজ করুক ইমান দেওয়ার কোন সম্ভাবনা নেই ইরাত থেকে কোথা থেকে শুরু হয়েছে তারপরে বস্তা থেকে শুরু এবং কাদারিয়াদের ফেতনা খারেজি আর কদরিয়াতে চেতনা কোথায় থেকে শুরু হয়েছে বস্রা থেকে তারা বলতে পারবেন প্রথম ব্যক্তি যে মানে ওই তার সম্পর্কে কথা বলেছে এর আগে কেউ আলারা সুসংগ্রচার পত্রিকা আরম্ভ করে আগে কেউ তার সম্পর্কে বক্তব্য তোলেনি এবার তার দিয়ে আবার কি জিনিস স্বীকার করেছে তখন সৈতান আপনাকে প্রশ্ন করে আল্লাহকে সৃষ্টি করেছে সৈতান তো তুমি সহজে আত্মাকে ওখানে পরিস্থিতি দিবে তখন আপনি ইবার হারা হয়ে যাবে বুঝতে পারছি কিনা এই ধরনের এই প্রশ্ন নিয়ে শেষ পর্যন্ত दल लोके दीर् अस्वीकार करते प्रलब्ध कर खारिजी फेतना फेतना शुरू बसम छात्र वाता अल मौसल से प्रत व्यक्ति हासान बशी अहमदुल्ला दास बिन्दा गए তারা বলে না কি কাফের মাঝখানে মাঝখানে ইমানদারও না কাফের না বুঝছে এটা কি জিনিস বলে এটা একটা জিনিস বুঝতে এই কথা বলে মূলত আসান থেকে উঠে চলে গেছে আবিষ্কার করেছে আর ইসলাম উল্লেখ করেন সিরিয়া থেকে যে মেদাত চালু হয়েছে এই বেদাত ছিল মানে কি হয়েছে এটা বিরোধী গ্রুপ তৈরি নাসিবি বেদাতের যে উৎস গুলো যে কথা টুকু সেটা আমি হচ্ছে এই সমস্ত জায়গা থেকে বেদাত কি হতো না বের হতো না মক্কা আহমেদ মজুদার মধ্যে মক্কা থেকে বেদাত বের হয়নি কিন্তু মক্কা এই বেদাত হয়েছে ঢুকেছিস মক্কা এখনো গিয়ে হয়তো পেয়ে যাবেন নাম বললে চিনে যেতে পারে না জন্য বলছি না বেদাত করতেছে মক্কার মধ্যে বেদাত করে কিন্তু মদিরার মধ্যে খুব কম সংখ্যক লোককে দাঁত করে এখানে ওই দাঁত গুলো চতুর্দিক থেকে এসে কি হয়েছে মক্কার মধ্যে মানে অনুপ্রবেশ করেছে কিন্তু মদিরা আল্লাহবুল্লাহিনে বাজুত করেছেন এবং মদিহাতে বেদাত এখন বাড়িতে এই দাঁতিটা কিছু বেদাত করে না যেমন না কিন্তু সেটা খুবই নগণ্য আর মদিরা কিছু করে বেদাতের উৎস কে হয়নি যেগুলি থেকে মানুষ এটা এর থেকে অন্যদিকে চলে গিয়েছে এটা একটা পথ নির্বিত হয়েছে পথ গুলো ছয়টা আমি বলেছি এখন এই ছয়টা পন্থরের মধ্যে মানুষ কি হয়েছে এটা থেকে অন্যদিকে ছড়িত সত্যিকার এগো থাকতো জ্ঞান থাকতো তাহলে কিন্তু এভাবে কি হতো না বদবস্ত হতো না এজন্য জন্য লাভ করার জন্য আরেকটি দিক হচ্ছে জ্ঞান লাভ করা যদি ইসলামের সঠিক জ্ঞান যেমন কালকে রাত্রি একবার জেলি ফোন করছেন তিনি চাঁদপুর থেকে মজুরি গিয়েছেন যুবা নামাজ সরৎকার করার জন্য কারণ ইদাম সাহেব মানে মসজিদের মধ্যে তাকে সারা রাজা করতে দেয় নাই বলছে অল ইন অল আমি বলছে আমার কথা শুনে আপনার উপর বাজি এখন এই লোক আর গান নেই ইবাম অলির অল সে তো মনে করছে আসুন ঠিক বলছি অলির অল ইর অল ইরাম সাহেব সেটা খবর যদি তার কাছে সঠিক জ্ঞান থাকছে তাহলে সে বলতেছে না এবং সে কিসের আর আপনার এ কথা শুনে তো যায় নেই এ কথা আপনি আপনি খোদ্দা দিচ্ছেন দাঁত কথা বলে তাকে সে চুপ হয়ে যেতে বাধ্য হতো এই যে বললাম যে তার কথা শুনে না বললাম যে দাঁত আপনি সে দিচ্ছে তিনটা খোদ্দা দিচ্ছে এটা দিচ্ছে তারা কে বলছে খোদ্দা দিচ্ছে হারি যায় বসতে চাই সে তৃতীয় খোঁজা নিচ্ছে এটা নামাজার এটা ঋষিদ এসেছে সেই ঋষি তো কাজ করতে চাই তাকে যদি আপনার গ্রাম থাকতে না হারসুল মানে কোন ধরনের আলোচনা জুমার এই ধরনের হবে শুধু আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই লোক কিছু উত্তর দিতে পারে না কেন না জানার কারণে এই না জানার কারণে অনেক সময় আপনি পদমষ্ট হয়ে যেতে পারবেন আপনাকে মিস করে ফেলতে পারে এবং তখন আপনি আমাদেরকে হেদায়তর্থ নম্বর যে পথ সেটা হচ্ছে আর দোহাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করত আমি আপনাদেরকে বলেছি যে আল্লাহ রবুল তার বান্ধব নাই দোয়া করা আমাকে জিব লাখুন তাহলে আমি তোমাদের ডাকে সাহা দেব আল্লাহ তারা বলছেন যখন কোন আহ্বান করে তাহলে আমি তার ডাকে সাহা দেই এটি আল্লাহ সুবাহ তারা আমাদেরকে বলেছেন কিন্তু বাধ্য করেন নাই আর একটি দোয়াকে আল্লাহ আমাদের জন্য ফরাজ করে দিয়েছেন আসলে একবার জোগাড়ের জন্য না প্রতিদিন আপনার জন্য সবসময় ফরাজ করেছেন এই দিনাশিরত অবস্থা এই ভেদায় দোয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সবার জন্য দেওয়া হয়েছে যাতে করে আমরা এটা বুঝতে পারি যে আসলে যার কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহাবুল আলমের কাছে হৃদয় চাইতে হবে শুধু আইন হৃদয় ক্লাব করা যায় সম্ভব না আইন থাকলেই যে বড় আলিম হলেই বেশি হৃদয় লাভ করা যাবে এটি সম্ভব না কারণে অনেক লোকের বিভ্রান্ত হয়েছে অন্ত আল্লাহ আব্দুল আলমের কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে আর এই দোয়ার মধ্যে সবচেয়ে দোয়া হবে যেটি হলো দোয়া আয়সার জিল্লাহ সাল্লাম যখন রাত্রের নামাজ করতেন তখন রাত্রের নামাজ শুরু করার সময় যখন উজু করে আল্লাহ আগুন থেকে উজু করে উজু করার পর যদি কোনো দোয়া করে এটা আল্লাহ তারা কাছে কবল হয় এটা জানেন তো মধ্যে একটা জানেন কিনা কি জানো দর্কগুলোর সময়গুলো আপনারা জানেন না এখন লিখে রাখবেন তাহলে মানে হারফি ইয়ে থেকে এসেছেন এটাকে থেকে আরেকজন ফজ্জ মোহাম্মদ আল খোলাইফি এই দুজন আসছেন আমাদের দুদিন ট্রেনিং ছিল একটা বিষয়ের উপর তো বললেন যে আহ কতগুলো বিষয় আছে যেগুলো আমি নিজেকে সংশোধন করার জন্য পরিবর্তন করার জন্য সবসময় পকেট লেখে রেখে দেব থেকে লেখা বের করে মানে এই পয়েন্টগুলো অন্তপক্ষে লিখে রাখলে আপনারা এতটুকু স্মরণ করবে যে নিজের চেঞ্জ করার জন্য আমাদের জিনিসগুলো দরকার তোমরা এগুলো লিখে রাখবে তাহলে তোমাদের জীবনের মধ্যে এই জিনিসগুলো চেঞ্জ আসবে এগুলো চেঞ্জ আসে মানুষের মধ্যে এই জন্য যে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আমাদের সবসময় দরকার তার মধ্যে একটা হচ্ছে কি চাই কিভাবে ঠিক না সময় মতো চাইতে পারলাম না সেটা সামনে রেখে লাগেন ইসলাম তখন রাত্রি নামাই শুরু করতেন তখন এই দোয়া করতাম فاتح السماوات <سؤال> والارض لنسمو من استشهد عالم الغيب والشهاده دشدش جن الجني تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون جبتمي তোমার বান্দাদের মধ্যে যারা তারা যে বিষয় নিয়ে বিতর্ক করছে অনেকে আছে সেগুলা فيه من الحق باذنك جبتরা তারা যারা আছে মেহেরবানি করে তুমি তোমার তুমি তোমার দিকে যাকে খুশি তাকে হৃদয় দান করো যদি আমরা বড় হকদান আমরা বেশি করা দরকার আমাদের তো এখন হৃদায়ত ব্যাপারে কোনো কথাই নেই এরপরে কি যা শিক্ষা দিয়েছেন কবুদের মধ্যে শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাকে দাও এই বনা থেকে আমরা বুঝতে পেরেছি যে হেদায়তের জন্য আমাদেরকে বারবার আল্লাহ তালার কাছে দোয়া করতে হেদায়তলা লাভ করতে পারি হেদায়তের পথতে আমরা আসতে পারি কারণ হেদায়তের পড়ছে আসা পরে বিহু আলমকে দেখেছি অহন্তকার করে হেদায়ত থেকে বঞ্চিত হয়েছে হেদায়ত থেকে মারুম হয়েছে পরিবেশ রক্ষা করতে হবে না হেদায়ত থেকে মারুম হয়েছে হেদায়ত থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেছে এই জন্য হবে যে শুধু মানে হেদায়তের युकु जथेष हिदायत लाभ कर लिदायत टीके थार्ज में हृदायत लाभ करकेीन साथ शरीर मजबूत कर सन्देहर अवस्था हमें जेको समय कि होते বিচ্ছি করতে পারে যেমন এখানে যদি হয় তাহলে আল্লাহর সাথে আল্লাহ সম্পর্ক যত নিবিড় হবে যত মজবুত হবে যত শক্তিশালী হবে ততই সে হৃদয় উপর টিকে থাকতে পারবে এবং হৃদয়ের প্রার্থনা কাল সহজ হবে এই জন্য একশো আটকের মধ্যে আল্লাহ যে আল্লাহ গুমিল করতে পারলো মজবুত করতে পারলো হৃদয়ত লাভ করতে পারলো আল্লাহ সাথে সম্পর্ক তৈরি করা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পথ পেতাম আল্লাহ রবেনের কাছে যেতে হবে एम आल्लापर्क बात दिए मानस निजी डिशाबाद सम्पर्क तैयारी क्यों आज विभिन्न स्टाइले बुजुर्ग तैयारी क्यों आज मानी विभिन्न ग्रुप सम्पर्क तैयारी करते उद्देश्य की तरह मना करते हृदाय पावा सम्भव ना हृदाय पाते हमें सम्पर्क निभिड़ करते सम्पर्क गभर करते मजबूत करते हैं अल्लाह हब्बुल आलमी এবং আল্লাহুল কষ্ট করে বলছেন বলছি দেখুন আমার বন্দা না আব্দুল মিনারি আমার কোন একজন মধ্যে কোন একজন আমার সাথে তার সম্পর্ককে মজবুত করে সম্পর্ককে সম্পর্ক মজবুত করে তার কায়দা হাজ যদি আসলাম জমিন এবং আসলাম যারা আসে সবাই যদি তার বৃদ্ধি ষড়যন্ত্র করে যাই তোলা আমি তাকে এই থেকে বাঁচানোর জন্য পথ খুলে দিই মুক্ত করে আল্লাহ রাবুল পথ খুলে দেয় এই জন্য ষড়যন্ত্র করে ইমানদার ব্যক্তি থেকে মানে টলানো সহজ হয় না সহজ হবে কিভাবে সহজ হবে আপনি জানেন আহমেদ অত্যাচার করা হয় শুধু একটা মাস বিষয় একটা ফতার বিষয় নি আর আমরা চায় কাম খাওয়া যায় অথবা একশো টাকা করে দিচ্ছি চায় কাম করতে দুনিয়ার কিছু হতা টাকা পয়সার পরিবর্তে বিভিন্ন ধরনের ফটোয়াছি উল্টা পাল্টা অনেকক্ষণ কর্মাল করে দিচ্ছি যারা হালাল করার কাজে লিখতে হয়েছে বলেছেন যে হালালকারী এবং তার জন্য হালাল করা হয়েছে এই দুজনের উপর আল্লাহ রবি সাপ আল্লাহন আমরা কি তাদের মধ্যে করবো না হার করা যে চেষ্টা চলছে এটা এই এই যে স্থান এই স্থান অত্যন্ত মানে বিচ্ছিন্ন যে সময় একজন লোকী হতে পারে বিচ্ছুটি তার হয়ে যেতে পারে যে কোনো সময় বিষয়টি এত কঠিন যে আজকে মনে করি আমি সাইফুল্লাহ ওখানে কথা বলতেছি আমি কোনো কোনো সুযোগ নিয়ে আগে দিন এই সাইফুল্লার কথা খবর থাকবে বিচ্ছুতিক হইতে হয়ে যেতে পারে কোন গ্যারান্টি নেই একমাত্র আল্লাহ সুবান হবে তারা যদি তাকে রক্ষা করেন তাহলেই সম্ভব তাহলেই সম্ভব অন্য গ্যারান্টি নেই সেই টিকে থাকতে পারবে এই পথ বিচ্ছিন্ন যে সময় একজন সরে যেতে পারে চিককে যেতে পারে আর কি বলতে দুনিয়ার সমস্ত কিছু অথবা সব কিছু যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি তার জন্য একটা এবং আল্লাহ দেখুন আমার কোনো মান্দা আমার মান্দাদের মধ্যে কোড়ান মান্দা কোনো মের সাথে কোনো সৃষ্টি জগতের সাথে নিজেকে ভিড় করেন নিজের সম্পর্ককে সৃষ্টি জগতের সাথে ভিড় করে দৌড়ি আমাকে বাদ দিয়ে اذا قطعت ان هو اسباب السماوات وزحت الارض من تحت قدمي ثم لا اباري في اي واد خلق الرسول الرسول صلى الله عليه وسلم قلت من ذاك زين جه যখন কেটে হত আনহু আসবাব السما اسمان চত পান্তা সব গুটা জলামকে দি شاب تحت قدمي তবে যেটা মিষ্টি আসমানের পর বন্ধ করে দিই জমিনের পথ বন্ধ করে দিই এরপর আমি না যেখানে প্রার্থনা করলে চলবে না যে মনে হয় অমুকে আমাদেরকে মানে অমুককে আমাদেরকে রক্ষা করে ফেলতে পারবে আরে কিভাবে সব দম তারও তো করে খবর দেয় গরম এগুলো শিখতে হবে মাহরম হচ্ছে ওই কারণে তারা জানা সত্যিকার আমরা যদি হৃদায়ত উপর টিকে থাকতাম এবং এই অসাম আল্লাহ আল্লাহর সাথে যদি সম্পর্ক আমাদের নিবিড় হতো তাহলে আমরা পুরো অবস্থাতেই মানে হৃদায় এই অবস্থা আমাদের হতো না আজকে মুসলমানদের যুদ্ধের জন্য অনেকে আমার এগিয়ে যেতেছি যে মানে আমাদের সবচেয়ে বড় সমস্যার কারণ হচ্ছে একটাই সেটা হলো প্রযুক্তি আছে প্রযুক্তির কারণে আল্লাহর সাথে আল্লাহর সাথে যদি সম্পর্ক ঠিক না থাকে ছাড়া পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়ে আমরা কি করতে পারবো কিছু করতে পারবো কিছু করতে পারবো না এ কারণে করতে পারিনি এ কারণে আমরা সেটা করতে পারিনি হেদায়তের ছয় নম্বর পথ হচ্ছে উপায় হচ্ছে আল্লাহুল জন্য আল্লাহুল উদ্দেশ্যে আমাদেরকে সকল প্রকার চেষ্টা করতে হবে আমরা আমাদের চেষ্টাকে সীমাবদ্ধ করলে চলবে না শুধু দূর্মার জন্য শুধু সুযোগ সুবিধার জন্য শুধু জন্য এবার করলে চলবে না বরং আমাদের সমস্ত প্রচেষ্টাকে একমাত্র আল্লাহ করতে হবে সমস্ত প্রচেষ্টাকে কি করতে হবে আল্লাহ করতে হবে আর করলেই আল্লাহ খুলে দেবেন ভাই বুঝিনা আসলে কেন আমার উপর আল্লাহ তাল সন্তুষ্ট সন্তুষ্টি ঠিকই কাজ করে বলেছেন এই কারণে আল্লাহ দিচ্ছেন আমি তো আমি নিজেই একথা বলতে না। কি কি যার কারণে সবগুলো আমরা করতেছি সন্তুষ্টির কাজ আমরা কি কি করেছি যে আল্লাহ রাখি বেলেন দিব কি চেষ্টা দিবা জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি চেষ্টা থেকে নিজেদের জন্য পেশ করেছি তিনি কি আসলে আল্লাহ তালা তিনি করছে নামাজী নামাজ কিন্তু শিখতে হবে এই জন্য আপনি চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ আল্লাহ আহমেদ কিভাবে দেখ না আল্লাহ হবুল আলমের সুলনা হচ্ছে কি সেটি আল্লাহ হবুল আলম সুলি তরুণ সত্য নামে বলেছেন চেষ্টা নেই তো আপনি হৃদয় পাবেন না হেদাহের জন্য আল্লাহ করার জন্য আমাদের কি চেষ্টা আছে কতটুকু প্রচেষ্টা আছে দেখি যে আমাদের কোন প্রচেষ্টাই নেই একজন মানে স্টুডেন্ট চোদ্দ বছর পনেরো বছর এগুলো আসলে দুর্নীতি নেই অন্য শব্দ নেওয়া দরকার কারণ নীতির মধ্যে বলেটা মানে ভয়াবহ অবস্থা হয়েছে এগুলো দুর্নীতি বাইরে চলে গিয়েছে এগুলো করবে উদ্দেশ্য হচ্ছে চাকর হবে একটা চাকরি করবে এই লাভ করার জন্য ষোলো সময় বছর চেষ্টা করেছি বারো ঘন্টা বের করি দিই ঠিক কিনা এখানে আধা ঘন্টা আলোচনা হয় একজন মনে করেন যে এই তো আলোচনা করে ভালো লাগে না কষ্ট হয়তো তার প্রচেষ্টাটা কি তোমরা এটা বুঝিন নাও আসলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়ান্নাহুম সুবুলানা আলাদা বুঝিন চেষ্টা করো আমাদের জন্য তাহলেই লানহদিয়ান্নাহুম সুবুলানা এটাতে পথগুলো তোমাদেরকে দেখিয়ে দিল তাহলে পথগুলো খুলে দেবে অন্য কথা আসলে আপনারা না এইজন্য যারা হিদায়াত চায় তাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে চারটি বিষয়ে ওয়াল মুজাহাদাতু ফী আরবাতি আশিয়া শাইখুল ইসলাম আল খাইয়্যিম চারটা বিষয়ে তার প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে নিয়মিত প্রচেষ্টা থাকতে হবে এগুলো অনেক দীর্ঘ আলোচনা করেছেন শেখুল ইসলাম কাজিমতুল্লাহ এক নম্বর হচ্ছে আলমোজাহ বি আপনি এই হৃদায়তের পথে প্রচেষ্টা করতে হলে আপনার জন্য কিছু বাধা আছে দুশ্মন আছে আমরা আমি আপনাকে বললাম যে এদিকে যান হত্যা করা সম্ভ না মানে চারটা কথা বলেছিলাম আপনি দিনটির কিন্তু আপনি ওই শত্রুর কথা মাথার মধ্যে রেখে তার অবশ্যই আপনার সমস্যা হবে কিনা শত্রুর জন্য সেই প্রস্তুতি মাথার মধ্যে যেতে হবে এদের জন্য আপনার প্রচেষ্টা কি এক নম্বর দুশ্মন আপনার ভিতরে আপনি নিজের আর আপনি তাহলে সেটাকে কিভাবে চিকিৎসা নেবেন এটাকে আগে আমরা কেউ চিন্তা করে দেখেছি এই বিষয়টাকে আমরা কেউ বিবেচনা করেছি এই আমাদেরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন কোরআনে করিবের আয়াত প্রথম আমাদেরকে দেওয়া হয়েছে কারণ আমার জন্য প্রথম দুঃস্মন আমি নিজেই এই লফসের হওয়ার থেকে আমাকে হাওয়া থেকে অনুসরণ থেকে বৃত্তির অনুসরণ থেকে আমাকে সরে আসত যেগুলো আমাকে করতে বলছে সেদিকে আমাকে এগিয়ে চলবে না আগে সে নফস গুলো করতে হবে ঠিক করতে হবে তাহলে করতে হবে কি করতে হবে পবিত্র করতে হবে এই তার প্রথম কাজ আপনার দুশ্মন আপনি প্রথম ছিনে নিতে হবে যে এই দুশ্মনের সাথে কি আচরণ হবে নবসের সাথে মানুষের যে সম্পর্কে বিষয়টা বস্তুবাদ সম্পর্কে আলোচনায় নেই আজকের আধুনিক বস্তুবাদ ইতিহাসে কোনো খবর নেই এগুলো নিয়ে কোন আলোচনাই নেই মূলত এগুলো ইসলাম শিক্ষা দিয়েছে নবসের সাথে আচরণকে ইসলাম কি বলেছে কি বলতে পারবো এর কি না কে বলতে না এটা হচ্ছে আখলাখ চরিত্র আর এই জন্যই বলতে চাননি না তোমাদের দরকার এটা নবী সাহেব আর কেউ ঘোষণা দিতে পারেন না পৃথিবীতে আর কেউ ঘোষণা আমি না কিনা দুনিয়ার কোন নেতা নেত্রী পারবে কিনা তো চরিত্র নিজেরই খবর দেখি কিন্তু চরিত্রের সে বই গুলোতা দেবে কুত্তিক নেবে কেমন নবী এই ঘোষণা দিয়েছেন নবীরা যে কাজটুকু এসেছেন তার মধ্যে মানুষ তার লবসকে কিভাবে দমন করবে এবং লবস শিশুর তার কি আচরণ হবে লবসের অবস্থান হবে সেটা নবীদের শিক্ষা দিয়েছেন একটি কাজ হচ্ছে তাদেরকে পবিত্র করা পবিত্র তার কাজটুকু মিশনের অন্যতম একটি কাজ এটা আপনার প্রথম দুঃস্মন এই পবী যাওয়ার সময় চেষ্টা করতে যাচ্ছেন কিন্তু দুশ্মন প্রথম আপনাকে কি করছে দাদা দিয়ে থেকে আপনি যাচ্ছেন একটা দিন আলোচনা ভালো কথা শুনবেন বলি যে এত ঠান্ডা আজকে বুঝলেন না কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারলে তো মানে যথেষ্ট ভালো ভালো লাগবে এখন এই নবসে মানে অনুসরণ করলেন নফসা হচ্ছে তার মাহবুত কি মাহবুত আর সে আবেদ কারণ সে লাই গেছে নবস একথাও বলবে যে এত ঠান্ডার মধ্যে যাবে কিছুক্ষণ ঘুমাতে পারলে কি হলো তোমার লাভ হলো কিন্তু সবচেয়ে কাশের থেকে আপনাকে যে ব্যক্তি আপনার যে শুরু করে যাচ্ছে সেটা হচ্ছে আর আপনি দেখতে পান না আপনি নিজেই এমন অবস্থা এই জন্য এটা কঠিন দুশ্মন অত্যন্ত ভয়ঙ্কর দুঃস্মন আসলে এই জন্য বলছেন তিনটি ভীষণ হচ্ছে রীতি নীতিপতার আদর্শ সব কিছু ধ্বংসকারী এমনকি কখনো কখনো এইভার ধ্বংসকারী হয় একটা হচ্ছে হাওয়ার মুক্তির অনুসরণ এক নম্বর নম্বর ওয়ান এটা কারণ যে এই মানে হাওয়ার অনুসরণ অনুসারী হয়ে গেল সে সত্যিকার অর্থে আল্লাহ করতে পারবে সতিকার এবারত আল্লাহ তারা করতে পারে কিনা তখন সে নকশের মাধ্যমে আপনি হয় জানেন তার খবর ই রাহা হু আওয়া প্রবৃত্তিকে তার মহাবুদ্ধ হিসেবে গ্রহণ করে এখানে কি কেউ আছে প্রবৃদ্ধির এ করে পূজা করে আছে ওই কিন্তু প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছে এটাই সত্যিকার তার এ করা দুপুর শৈতান ওপুঞ্চ শেতান এটা দেখতে পাই না আমাদের প্রতিবন্ধক শে আমরা দেখতে পাই কিনা শয়তান কেউ দেখতে পাই না কিন্তু শৈতান নবস হচ্ছে একটু দুর্বল একেবারে কাছে কি করতে পারে গায়াল করতে পারে শৈতান গায়াল করতে হলে তার একটা দূর থেকে একটা কি করতে হয় একটা জিনিস ব্যবহার করতে হয় শয়তান শৈতান আপনার মধ্যে কাজ করতে পারে শয়তান সরাসরি আপনার মধ্যে কাজ করতে পারে না এজন্য জন্য শৈতানের কাজটা আর একটু হালকা সেকেন্ড দুশ্মন যেটা আমার এই আল্লাহুল্লাহাদার পথে আল্লাহর পথে প্রচেষ্টার জন্য বড় ধরনের বাধা উঠছে মানুষের জন্য শেতান আপনার তাকে আপনার দুশ্মনকে চিনতে হবে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এ পথে এগুতে পারবেন না এই পথে এগুতে গেলেই আপনাকে শৈতান কি করবে বাধা দিবে দ্বিতীয় হচ্ছে শৈতান এবং শৈতান চেষ্টা করতেছে সর্বোচ্চ এভাবে তৃতীয় রঙ হচ্ছে মুনাফেক করা সবচেয়ে বড় মুনাফেক হচ্ছে সেই যে আল্লাহ রসুল সাল্লাহামের সুন্নতের নামে বেদাত করতেছে সে মুনাফেক কিনা সে সবচেয়ে বড় মুনাফেক কারণ সে তো আল্লাহ তারা আরো করে কি করতেছে মৃত্যু পর্যন্ত রসলাসম ক্ষতি করার জন্য চেষ্টা করেছে কিন্তু তিনি তার বিরুদ্ধে কিছুই অ্যাকশন নিতে পারেননি হোজাফ্লা তোমার কাছে কানে কানে শুধু এদের নামগুলো বলে গেছেন আর এদের বিরুদ্ধে কোন অ্যাকশান নিতে পারেননি এই মুনাফিকরা এইভাবে আসলে উল্লাহ কষ্ট দিয়েছে বর্তমানে সমাজের মধ্যে আসলে এই ধরনের মুনাফিকদের ব্যাপকতা বেশি যারা এই আল্লাহর প্রতি যে প্রচেষ্টা আছে সেখানে আপনাকে কি করবে আপনার পক্ষে করে দেবে আরে এটা একটা আজ দৃষ্টিভঙ্গে আমাকে বলতেছে আর কি বলে সৌদি মতো হানিসের মধ্যে আছে সেটা সৌধী মতবাদ কিভাবে হবে সৌদি আবিষ্কার করে নাই সুতরাং এইভাবে আমাদেরকে কি করবে আমাদেরকে মুনাফেকা এভাবে গায়ল করবে বিভিন্ন শব্দের মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে কথা হচ্ছে তার কাজ কি মানে পথে প্রতিবন্ধক হওয়া এরপরে চতুর্থ নম্বর হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবানরা এটা চাচ্ছে যে তোমরা পুকুরি করো তোমরা তাদের মতো আবার পুহুরিতে ফিরে যাও আবার তারা পেতে চায় তারা ততক্ষণ পর্যন্ত তাদের অনুষ্ঠান না করবে আমার মধ্যে তারা খুশি হয়ে যাবে বুঝলাম আদিকে খুশি হবে আমাদের উপর তাদেরকে যেতে দেখা না কেন যতই তাদের প্রধান কমিশন করেন না কেন তাদের জামা কাপড় বলেন না কেন আমরা তো মানে তাদের অনুসরণ করতে করতে ঠিক মানে শুধু তাদের সঙ্গে অনুসরণ করছি তা নয় পর্যন্ত তাদের অনুসরণ করেছি জুতা পর্যন্ত তাহলে আমি কি আমার কি আমার পরিচয় কি নিজের পরিচয় পর্যন্ত বিহীন করে দিয়ে মানে অনুসরণ করার জন্য চেষ্টা করতেছি কিন্তু তারপরে যে তারা সন্তুষ্ট হয়েছে তারপর তো আপনাদের পুরো সন্ত্রাসী তারপরে আপনাদেরকে চিত্র দেখায় চোর হিসেবে তারা যত চিত্র দেখায় যত নাটক কারণ তারা তো সন্তুষ্ট হবে আল্লাহ তো আলোরে দিয়েছেন কিন্তু আমরা গরোপ করতেছি এদেরকে দুস্মরণ করে আপনাকে আল্লাহ রাস্তায় নামতে হবে আল্লাহ আব্দুল আলামের জন্য চেষ্টা করতে হবে তাহলে আপনার চেষ্টা সফল হবে তাহলে কি হবে আপনার চেষ্টা সফল হবে অন্যতার চেষ্টা হবে না সামনে আলোচনা আনবো হেদাহাতের জন্য প্রতিবন্ধক গুলো কিছু পথ কিছু আছে যেগুলো আমাদের যুদ্ধ থাকতে হবে অন্যায়ত লাভ করতে পারবো না হেদাহত থেকে মাহুল হয়ে যাবো বঞ্চিত হয়ে যাবো সে পথ আমি আলোচনা করব তারপরে আলোচনা করবো যে যারা যারা माहरूम कि कारण गोष्ठी एक विशाल गोष्ठी हिदायत महरूम हो गए तरफ ए रेम अभाव छो ती टा पसार अभाव अभाव्यारणा हिदायत थे माहरूम हुई विभिन्न दल उपदले विभक्त है था. তারপরে আমরা আলোচনা যাব সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই আলোচনা আসসালাম আলাইকুম ক্যান্সার বা এমন দুরারোগ্য বিদেশ ডাক্তার যদি বলে দেন যে মাসের মধ্যে মারা যাবেন সেক্ষেত্রে কি তো সময় শেষ না তবার সময় শে হবে না আর ডাক্তার কোন ডাক্তারের এই কথা বিশ্বাস করার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই ডাক্তার কিভাবে বলবে কে মারা যাবে কখন মারা যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাম কেউ যদি আহ কবুল হওয়ার আশাবাদকে সামনে রেখে ইচ্ছাকৃত ভাবে কবিরা গুণা লিপ্ত হয় এবং যেতে থাকে তার ব্যাপার কি হবে না ওই ইচ্ছাকৃত ভাবে যদি কবিরা গুণা করে এবং কবিরা গুণাকে হালার মনে করে যাবে আর এই লোকের হবে না যেমন বেদাতি তবা করার কোন সুযোগ হয় না তবা থেকে মাহরুম হয়ে যায় ঠিক অন্যভাবে সেই তবা থেকে মাহরুম হয়ে যাবে এই জন্য কোনো ব্যক্তি গুণাকে ক্ষুদ্রে মনে করার কোনো সুযোগ নেই শুধু কবিরা গুণা নয় এবং সগিরা গুণাকেও ছোট মনে করার কোন সুযোগ নেই তুমি সেখান থেকে আর বের হতে পারবে না এই এই কথা ধারণা করার সুযোগ দেয় আল্লাহ ক্ষমা করবে এটা শুধু আশা করেছে শুধু মজার আসা মানে আল্লাহর উপর ব্যক্ত করা ভয় না করা এটা ইমানে পরিপন্থী ঠিকই এখানে মোট দুটা ডানা একটা হচ্ছে আল হৌফ ভয় আর একটা হচ্ছে আর রাজা আশা এবং শুধু আশা করলেন ভয় না থাকলে তাহলে এটা ইমান হবে না আর শুরু ভয় করলেন আহ আল্লাহ তার উপর আশা না থাকলে তাহলে ইমান হবে না দুটাকে সমান করতে হবে আর দুটো যখন সমান হবে তখন পাখি ডানার মতো শেখুল ইসলাম রহমতুল্লাহ বাদাই ফেল মুদুল্লাহ করেছেন পাখির দুই দুই ডানার মতো তাহলে এই দুইধারা থাকলে তাহলে সমস্ত আমার আল্লাহুল কবুল হবে না থেকে বাঁচার জন্য মানে এখন জেনা করেনি তারপর মাবরুল করলে ব্যক্তি আল্লাহ তারা তাকে মাবরুল করাবেন না মাহুল হজ হয় না কারণ খেয়াল রাখতে হবে যে এটা তৌফিক আল্লাহ তারা কাছে নিজে মুখে বললে তো তৌফিক হবে না কত লোক চেষ্টা করে এমনকি একজন লোক আমরা মানে মক্কাতে আলোচনার মধ্যে করেছিলাম মক্কাতে আলহামদুলিল্লাহ আল্লাহ গুলোতে আমার আলোচনা করার সুযোগ হয়েছিল আল্লাহ তারা সুযোগ করে দিয়েছেন মক্কার যে মসজিদ আছে এগুলো মধ্যে আলোচনা করার সুযোগ দিয়েছিল তো একজন ব্যক্তি মক্কা তো বুঝেও মক্কাতে উপস্থিত হয় যদি আল্লাহ সুবানা তফিক না দেন তাহলে সে আরাফাতের মধ্যে উপস্থিত হতে পারবেন আছে কিনা এরকম অনেক লোক আছে আলাফার আগের দিন অসুস্থ হয়ে হসপিটালে চলে গেছে আমি মুজদালিফা বাদ আমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম আমি হসপিটালে গিয়েছিলাম এখন উপর থেকে মানে মিনিষ্ট্রি থেকে আমাকে বলতে নিয়ে যাওয়ার জন্য আমি আমি দেখলাম যে যদি আমাকে নিয়ে যায় তাহলে তো আমার মানে মুজদালিফা থেকে মাথা কমপ্লিট হবে না আমি তাদেরকে বলছি যে না আমি কোনো অবস্থায় না আমি আলহামদুলিল্লাহ তোমরা একটু মানে নিশ্চিত থাকে আমি থাকতে পারবো থাকার অবস্থা আমার আছে আমি খুব কষ্ট করে মানে হসপিটাল থেকে বেরোয় চলে আসছি না থাকলে সে সম্ভব না সে সম্ভব না সেখানে গিয়ে আপনি হজ করতে পারবেন না আর হজ করে আপনি গুনা মাফ করে নিয়ে যাবেন গুণা করবেন এখন ইচ্ছা করে সেটা হয় না গত ক্লাসে আপনি বলেছিলেন ওবায়দুল্লাহ নির্দেশে তার বসবাস ছিল কুফাতে ভাই যাহার নাম কি দুনিয়াতেই হবে না দুনিয়াতে কোনো যাহার নাম নেই যাহার মানে দুনিয়াতে যাহার নাম আখেরাতে যাহার নাম যেটা সেটা দুনিয়াতে কোনো নাম নেই দুনিয়াতে যেটা হচ্ছে সেটা হলো মানে মানুষ দুনিয়াতে যার মতো শাস্তি পেতে পারে না না এই পৃথিবীতে হবে না সেটা সেটা পৃথিবী হয়ে যাবে পরিবর্তন করে দেওয়া হবে সেই হাদিস অনুযায়ী কোন বস্তু কোন বস্তুর ছাড়া যখন ওই বস্তুর সমান হয় কি না কেউ বলে নাই এবং এটা এই তথ্যটা বল দিয়েছেন এই ব্যাপারে একটু বলবেন কি না এই তথ্যটা বলেছে আমার যতটুকু জানা পড়ে কটা বাজে হয় এখন আমি বলতে না এই মুহূর্তে মানে কাছে কাছে সময় মানে কাছে কাছে সময় আর এখানে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বর্ষা বসে যেহেতু একটা জিনিস জানেন না সেটা হচ্ছে এই ছায়ার জন্য শর্ত হচ্ছে ছায়া আজকেই বাদ দিতে হবে ওই বস্তুর মূল যে ছায়াটা আছে সেটা বাদ দিতে হবে সূর্য যখন মানে মধ্যাকাশে দাঁড়াবে তখন তার একটা ছায়া হবে না তারপরে বাদ যাবে ওই সাহায্য হিসাব গুলো এক সায় পরিমাণ হলো না এমন ওই পরিমান সাহায্য এক সায় বাদ দিবেন আচ্ছা কেউ যদি দরজার নামাজ ফরাজ নামাজের পর আলাদাভাবে সিজা সিজার পরে আল্লাহর প্রার্থনা করে তাকে বিদাতে না যদি খুব সিদ্ধা করে সিজা তো সুখ করা যায় এমনি সিদ্ধা করা যায় রয়েছে তবে নামাজ ফরজ নামাজ আদায় করার মানে অনেকটা দেখা যে বিষয় আবিষ্কার করেছে নিয়মিত মানে একটা সিজা দিয়ে তারপরে অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধা মধ্যে কারণ এমনি সিদ্ধার মধ্যে তাকে দেওয়া করতে নিশ্চিত আর যে ব্যক্তি নামাজও মানতে আল্লাহ সন্তুষ্টি করতে পারবে সে অন্য দিয়ে কি সন্তুষ্টি লাভ করবে পুরোটাই দৃষ্টিভঙ্গি গল্প বরং নামাজের মধ্যে আপনি একটা স্থানে পৌঁছে সুতরাং সেটাই বলেন ইন্স্যুরেন্স কতটুকু হালাল ইন্সুরেন্সের বেশিরভাগ অংশই হারান বেশিরভাগ অংশই হারাম যদি সরিয়া অনুযায়ী কোন ইন্সুরেন্স পরিচালিত হয়ে থাকে সেটা হালাল হতে পারে তবে এখনো সরিয়ার কোন স্টারি स्टाडर माध्यम हाल सहज हेम स्टाडी भाई रमजान मैसेबा हजर हज करा सब असलम भाई क्यों जो हजर स्वलम्बी है से मा के साथ কিন্তু দুজনরা অর্থ নাই এখন সেই ছেলে কি সেই পর্যন্ত অপেক্ষা করতে পারবে না এই জন্য কোনো অপেক্ষা করা হয় যে জন্য যা নেই হজ আর কি আপনার উপর হয় আপনি আদায় করে জন্য অপেক্ষা না সম্ভব হয় মাকে সেটা ভিন্ন কথা হবে আপনার উপর হজ ফরচ হলে আপনি সাথে সাথে আদায় করে নেবেন অপেক্ষা কোনো সুযোগ নেই কারণ অপেক্ষা করলে যদি মৃত্যু এসে যায় হিসেবে করবেন বরং থেকে একটা বলেছেন সেটা অবস্থায় সে মারা গেলে সে মারা মারা আমি এ সম্পর্কে কিছুই জানিনা এটা বলতে এই কাজটুকু সঠিক হয়নি এই কাজটুকু মাকরুব হ্যাঁ এই কাজটুকু মাখুফ যাইজ নেই নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে মানে এটা ছবি এটার ছবি কত রকমের ছবি মসজিদের মধ্যে মসজিদকে এটা করা যায় এটা এখানে আলোচনার স্কোপ নেওয়া হবে এখানে রিলিভেন্ট আলোচনা করি আমরা যেটা আজকে পরম হচ্ছে সেটার উপরে